আলহামদুলিল্লাহ নবীন মোহাম্মদ আজমাইন আলহামদুলিল্লাহ আমরা তার শুরু করতে চাচ্ছি সুর আলায় ছয় নম্বর আয়াত থেকে আজকে একটি আয়াতি আজকে যথেষ্ট ইংশা আল্লাহ কারণ এখানে তিনটি বড় বিষয়ের আলোচনা আছে একটা হল ওজু একটা ফরজ গোসল আর একটা তায়াম্মার উপরে তিনটা মহা অনেক বড় বিষয়ের উপরে আল্লাহ তালা আলোচনা করেছেন প্রথমে আয়াতীর সরল তর্জমা বাংলা তর্জমা আমরা শুনে নেই এরপরে বিস্তারিত তাপসিরের আলোচনার দিকে আমরা আসব কোনো কোন তাপসির এই আয়াত থেকে পঞ্চাশটি আহকাম এবং আদব এবং শিক্ষা গ্রহণ করেছেন পঞ্চাশ আল্লাহ করছেন তোমরা তোমরা তখন তোমাদের মুখ ধুয়ে ফেলা অজু করার জন্য ও আই দিয়ু মিলান মারা তোমাদের হাতকে কোন পর্যন্ত ওম আর তোমাদের মাথাগুলোকে গুলোকে করে নাও আর যখন আর পাগুলোকে ধুয়ে নাও নগিরা পর্যন্ত ইলাল কাণ ফা হারু আর যদি তোমাদের ফরজ গোসল হয়ে থাকে গোসল ফরজ করার মতো যে সিচুয়েশন হয় জানাবার সিচুয়েশন হয়ে যায় তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও তাহলে এই এতটুকু মধ্যে গোসলের কথা আছে যদি স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষ হয় তাহলে নাপাক হয়ে যা শরীর পাক করার জন্যে ও গোসল করতে হবে আলা আর তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো পানি টাচ করতে পারবে না ক্ষতি হবে অথবা সফরের হালতে এমন অবস্থা আছো হাতের কাছে কোনো পানি নেই উঁজু করার জন্য অথবা তোমাদের উঁচু চলে গেছে টয়লেটে যাওয়ার কারণে অথবা তোমাদের কারো স্ত্রীর সঙ্গে মেলামেশা হয়েছে ফরজ গোসল হয়ে গেছে কিন্তু পানি পাওয়া যাচ্ছে না গোসল করার জন্য অথবা উজু করার জন্যে এখন কি করবে নামাজ পড়তে হলে অথবা অসুস্থ হয়ে গেছে পানি টাচ করা যাবে না তায়াম্মী দান তই বা তাহলে তোমরা পবিত্র পাত পবিত্র মাটি দিয়ে তোমরা কি করো তায়াম্মু করে ফেলো মাটি মাটি দ্বারা তোমাদের চেহারা এবং হাতকে কে করে নাও তাই করার জন্য কি করতে হয় মাটি লাগিয়ে মশাই করে নিতে হয় চেহারা এবং হাতকে তিনি চান তোমাদের জন্য পবিত্রতা অর্জন হয় পাক হওয়াটা জরুরি আলাইকুম আর এভাবেই আল্লাহ তালার নিয়ামত গুলোকে তোমাদের জন্য তিনি কমপ্লিট করে দিবেন না আল্লা কাজ করুন আশা করা যায় তোমরা আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে শুকর গুজার হবে এই আয়াতটি হচ্ছে দলিল গোসল ফরজ হওয়ার দলিল এবং তাই আম করলে অজু গোসলের পরিবর্তে পাকসাফ হয়ে যাব তার দলিল আমরা এখন আসি যে এই যে পঞ্চাশটি শিক্ষা করা কথা বলা হয়েছে সেটা কিভাবে নেওয়া যায় এক নম্বরে আছে এটা একটা বিশাল একটি অনেক বড় আয়াত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো শিক্ষা এবং আসাম আছে প্রথমত হচ্ছে যে এই শুরু করা হয়েছে ইয়া আমানু। এখানে তো কোন হুকুম হক মাসালা নাই হে ইমানদার লোকেরা এখানে কি কোন শিক্ষা আছে আছে নাকি কিছু নাই আল্লাহ আল্লাহ তালা বেকার করলেন নাকি এখানেও শিক্ষা আছে সেটা কি যে আমি যে কথাগুলো হুকুম আহকাম এখন দেব এগুলাকে পালন করার জন্য তো ইমান লাগবে যাদের সত্যিকার ইমান আছে তারা এগুলা ঠিক পালন করবা আর এগুলো যারা পালন করবে না ঠিক মতো তাদের ইমানের অবস্থা কি হম হম গন্ডগোল আছে তারা মেনে নেয় এই মাসালা দেওয়ার আগে আল্লাহ তালা বলেন যদি সত্যিকার ইমানদার হও তাহলে মাসালা এগুলো শোনো আর যেভাবে বলেছি ঠিক ঠিক এভাবে আমল করো তাহলে এখানেও শিক্ষা আছে ওকে এরপরে হচ্ছে ঈদা কুমতুম পরের শব্দ আমানু যখন নামাজের জন্য দাঁড়াও এখন নামাজ পড়তে হলে দানাতে হবে কিনা হ্যাঁ জেনারেলি যাদের ওজোর নাই তারা কি করতে হবে নামাজে দাঁড়াতে হবে না দাঁড়াইলে নামাজ আদায় হবে এটাকে বলে কেয়াম করা নামাজের মধ্যে এই কেয়ামটা কি ফরজ নাকি দরু শে আমার কথা বলেছেন যখন নামাজের জন্য দাঁড়াও এখানে বোঝা গেল যে নামাজের নিয়ত যখন থাকে নামাজের উদ্দেশ্য যখন থাকে ফরজ ছিল উজু হাকুম উজু করো এতে বুঝায় গেল যে নামাজের জন্য উজুটা কি ফরজ নামাজ পড়তে হলে এই কাজগুলো করো তার উজু করা কি হয়ে গেল ফরজ হয়ে গেল না হলে তো মুন করা ফরাজ শরীর পাক হয়ে গেলে না পাক হয়ে গেলে পাক করা ফরজ হয়ে গেল। তাহলে এই কাজগুলো সবগুলো ফরজ এটা প্রমাণ প্রকাশিত হয়ে গেল এখন যদি নামাজ পড়বেন না এমন উজু করতে চান উজুর হালতে থাকতে চান তাওয়াফ করতে হলেও অনেক ইমামদের দৃষ্টিতে উজু করা ফরজ কিন্তু আমি অজুর হালতে থাকতে চাই অজুর হালতে থাকলে অনেক সব আছে এই যে আমি অজুর হালতে থাকতে চাই এই জন্য উজু করি এই অজু করা কি না এই অজু করাটা ফরজ নয় কেউ যদি উজু করে অজুটা একটা বিরাট অজুটাই একটা বড় আমারা শুনেছেন লি হাফিদা আলাল উদু ইল্লা ইমিন একটা হাদিজ মোমিন ছাড়া আর কেউ অজুর হালতে থাকে না তার অর্থ ভালো মোমেন অজু ছাড়া থাকে না এই কথাটা পাওয়া যায় কিনা এই হাদিখে যে মোমেন্ট ছাড়া কেউ অজুর হালাতে সবসময় থাকার চেষ্টা করে না এই কথার দ্বারা কি পাওয়া যায় ভালো মোমেন্ট অজু ছাড়া থাকতে চায় না ক্লিয়ার হয়ে গেছে তাহলে অজুটাও একটা আমল ফরজ বাদ দিল এটা ইটস সেলফ সুন করলে যে আমি অজু কর্ম এখন কেউ কেউ মানে করতে পারে আর এই টয়লেটে গেছি এখন অজু কর্মে কিছু না আমি তো নামাজ পড়ছি না আমি তো কোরআন তারাও করছি না খালে বেকার ওজু করে লাভ কি এরকম কেউ মনে করতে পারে তাহলে ওজুর হালতে থাকা মোমিন হওয়ার লক্ষণ ভালো বেগল উদু তোমাদের কেউ যদি উজু করে ফেলে এবং অজুটাকে একেবারে খুব ভালো করে হক আদায় করে উজু করে খুব খেয়াল করে যত্ন করে ভালো করে অতপর উজু করার পরে পড়ে এই কালিমাটা কি অতপা আসাদ মুহাম্মদ আব্দহল বিভিন্ন রেওয়ায় আসছে এই কথাটা যদি সে পড়ে তাহলে কি হয় উজু করলো উজু করে এই দোয়াটা পড়লো ইল্লা ফুটিহাত তাহলে আমার নামাজও নাই এই মুহূর্তে নামাজ পড়বো না বা আমি এই মুহূর্তে করানো তালাবাদ করব না অজু করার মধ্যে কত নাকি পাওয়া গেল আটটি দারোয়াটা খুলে যাবে শুধু এই দোয়াটা করলে তারপরে তাহলে এই দোয়াটা মুখস্ত করতে হবে আশা বুধ সময় পড়তে হবে কতবার পড়েছি আর কতবার মিস করেছি দোয়াটা বলেন তো অনেকবার মিস করেছি ঠিক কিনা আব্দুহু ও তার সঙ্গে যদি অ্যাড করা যায় আল্লাহ আলী আলমী মিনাল আরেকটি রেবায় এসেছে কোন মুসলিম যদি কোনো মুসলিম অথবা কোনো মুমিন যদি উজু করে আর যখন উজু করতে এসে তার চেহারা ধোয় তখন তার চেহারা দিয়ে চেহারা যে চোখ আছে এই চোখ দিয়ে যে গুনাগুলো করেছে তাহলে তার চেহারা ধোয়ার সঙ্গে সঙ্গে যতগুলো ফোটা পড়ে ততগুলো ফোটার সঙ্গে অথবা শেষ ফোটার সঙ্গে তার চোখের গুড়াগুলো ঝরঝর করে পড়তে থাকে তখন এই হাত দ্বারা হাত দ্বারা যে সমস্ত গুণা করেছে এইগুলো গুলো যায় হাতের পানি যখন চুয়ে চুয়ে পড়ে অথবা শেষ ফোটা পানির সঙ্গে যখন হাত থেকে পরে গুণাগুলো এভাবে ঝরে পড়ে যায় তখন এই পা দিয়ে কোন দিকে গিয়েছিল গুনা করতে পা দিয়ে কি গুনা করেছে কাউকে অন্যভাবে লাথি মেরেছে এই জাতীয় এই জাতীয় যে কোন করে তাহলে আল্লাহ তার এই পায়ে ধোয়ার সঙ্গে সঙ্গে পায়ে পানি যখন ঝরে ঝরে পড়ে গুণাগুলো অথবা শেষ ফোটার সঙ্গে গুণাগুলো পড়ে যায় তাই বলে কাউকে পা দিয়ে আঘাত করলে তাকে মাপ চাইতে হবে হবে না কিন্তু কিছু মাপ হওয়ার সম্ভাবনা আছে অন্য গুণাগুলো ব্যক্তিগত ভাবে যেগুলো বাই না হুয়া বাই না আল্লাহ নিজের সঙ্গে আল্লাহর সঙ্গে যেগুলো সেগুলো নিশ্চিত ভাবে ঝরে যাবে এটাও মুসলিমের হাদিস আর কি হাতি শেষ হচ্ছে আত্মহুরু সাত্রল ইমান পবিত্রতা অর্জন করা ইমানের অর্ধেক তে অজুর মধ্যে পবিত্রতা অর্জন হয় নাকি হয় না গোসলের মধ্যেও পবিত্রতা অর্জন হয় টয়লেটে গেলে পানি ব্যবহার পানি খরচ করলে কি হয় সেটাও পবিত্রতা এই যত রকমের পবিত্রতা আছে সমস্ত পবিত্রতা অর্জন করা পাক কাপড় পরা না পাক কাপড় না পরা সবগুলোই কি সাত্রল ইমান ইমানের কদুর অর্ধেক তাহলে পাক পবিত্র থাকা ইমানের কি অর্ধেক তার মধ্যে এখন থেকে টয়লেটে গেলে আর উজু না করে বের হব সুযোগ থাকলে আর বের হব না এটাকে মিস করা যাবে না শোয়ার আগে উজু করা সকল হালতে অজুর হালতে থাকা এই যে হাদিসে পড়েছিলাম অনেক সুন্দর সুন্দর কথা আছে যে পবিত্রতা ইমানের অর্ধেক আর আলহামদুলিল্লাহ কেউ যদি আল্লাহ সকর আদায় করার জন্য আল্লাহ তালার প্রশংসা করার জন্য আল্লাহকে করার জন্য সুযোগ পালিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝেই পড়ে তাহলে এই আলহামদুলিল্লাহ এত নেকি নেকির পাল্লা ভর্তি হয়ে যায় এত নেকি কথায় কথায় আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর খারাপ কিনা আলহামদুলিল্লাহ আছে একটু খারাপ আলহামদুলিল্লাহ আহমে এই যে আলহামদুলিল্লাহ কথায় কথায় বলতে পারা এইটা খুব বড় একটা নেকির আমল অশোফান আর এইটা যদি কেউ বলে আকবার এটা এত বড় আমল তামলা উমা বাইনা ইবাল আর আকাশ থেকে জমিন পর্যন্ত যে ভ্যাকুয়াম আছে যে মহাশূন্যটা আছে মহাশূন্য ভর্তি হয়ে যায় নেকি দা আর কেউ যদি এগুলাকে সব হাদিস বলে তাহলে তো সবগুলো চলে আসলো আর যদি অ্যাড করে ওলা হাউলা ওলা কুয়াতে ইহ তাহলে তো আরো কে আমা আর রোজা কি ঢাল কিসের থেকে ঢাল জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল আগের জমানায় ঢাল তরবারি ব্যবহার করে তরবারি দিয়ে অ্যাটাক করে আর ঢাল দিয়ে আত্মরক্ষা করে এক হাতে তরবারি আর এক হাতে ঢাল এইভাবে জাহান আগুন থেকে বাঁচার ঢাল কি রোজা এই তো সামনে রোজা আসছে জিলাদ মাসের প্রথম দশ দিনের রোজা অন্তত সোমবার বৃহস্পতিবার রাখার চেষ্টা করি তাহলে কি হবে যোজকের আগুন থেকে ঢাল হয়ে যাবে অশ্ববর দিয়া সবর করা হচ্ছে কি আলো যে নিজের সবর করে সে আলোকিত মানুষ হয়ে যায় এনলাইটেড হয়ে যায় অন্ধকার তা থেকে দূরে চলে যায় আর যার সবর কম তা সে লোকটা আলোকিত মানুষ হয় না লোকটার ভিতরে অন্ধকার থাকে সবর করলে আলো চলে আসে অশ্বাদাত বোরহান দান খয়রাত করা হচ্ছে দলিল প্রমাণ আল্লাহর কাছে প্রমাণ করতে যে আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি এইটা একটা প্রমাণ নিয়ে উঠবে এবং সেটা জাহানাবের আগুন কারণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে। আলাইকা কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে দলিল হবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী অথবা দলিল হবে যে ব্যক্তি কোরআনকে পরে ভালো করে আমল করে কোরআন তার পক্ষে আল্লাহর কাছে কি করবেন করেছে তারপরে দিবেন আল্লাহ আপনার পক্ষে কি করবে হ্যাঁ আপনার পক্ষে আল্লাহ কাছে কি করবে যুক্তি পেশ করবে আর্গুমেন্ট পেশ করবে আর যদি কোরআন কে কেউ বর্জন করে না পড়ে তেলাওয়াত না করে বুঝার চেষ্টা না করে কোরআন ধরে না তাহলে কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে কোরআন চুপ করে থাকবে না হয় পক্ষে থাকবে অথবা বিপক্ষে যাবে কুল্লু মেহাউ মেকুহা প্রত্যেকটি মানুষ সকাল বেলা ঘুম থেকে উঠে এই দিনটি তার জন্য আল্লাহর কাছে বেচা কেনার কারণ হতে পারে দিনে কিছু আমল করে নেক আমল করে আল্লাহ তালার কাছ থেকে তার গরদানকে জাহান নামের আগুন থেকে মুক্তি করতে পারে অথবা এমন খারাপ কিছু নেক আমল করে আজকের দিনে সে আল্লাহ তালার কাছে তার গরদানকে আটকে ফেলতে পারে জাহান নামে যাওয়ার জন্য প্রতিটি দিন আমাদের জন্য সুযোগ আমি জান্নাতে যাওয়ার আমল করব আজকে না জাহান নামে যাওয়ার আমল করব এত সুন্দর হাদিসে অনেকগুলো মার্শাল্লাহ আমরা শিখলাম আরেকটি হাদিস এসেছে হাইজাক করে নিয়ে এসে ডাকাতি করে নিয়ে এসে এখন দানবীর সাজবে ঘুষ খেয়ে দানবির হয়ে গেছে রাষ্ট্রের সম্পত্তি লাখো কোটি টাকা কোটি কোটি টাকা খেয়ে এখন তিনি আসছেন দানবীর শাস্তে স্কুলে কি মনে করেন আত্মসাত করেছে দুই চার লাখ টাকা দিয়ে কিছু মানুষকে দেখা যে তিনি কত দানবির এরকম কি হয় নাকি হয় না সলা তা বেকাই রে আর কোনো নামাজ হবে না উদু ছাড়া কেউ যদি বিনা উদুতে নামাজ পড়ে ফেলে তা নামাজ হবে হবে না হয়ে যায় না কেউ কেউ মনে করে কেউ কেউ মনে করে গল্প বলছি না একটা ছেলে আছে অলস ছেলে তো বাবা ঘুম থেকে জাগায় তো সে নামাজ পড়ে এখন সে বিনা উদুতেই নামাজ পড়ে সকালবেলা ফজর সময় সবাই আলসি লাগে উযু করতে আর শীতকাল হলে কথাই নেই দেশের গ্রামের মধ্যে গরম পানি নাই কি এত উজু করবে সে বিনে উজু নামাজ পড়ে একদিন বাবা ধরে ফেলছে নামাজ পড়ে ফেললি তোর নাই। কি বলছি হয়ে যায় কারণ মানে সে দেখে রুকু করা যায় সেদা করা যায় উঠল আমার সবই হয়ে গেলো তো আর কি থাকলো কোন জায়গায় এরকম মাঝে কিছু ছেলে পেলে মাথায় খুব অলসতা আসে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 সালমা Designer আবা House, 118 Whitechapel Road, London, চ্যাপল রোড লন্ডন ই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 সবসময় আধুনিক এখন আসেন যে আর কি শিক্ষা নেওয়া যায় তাহলে সামনে সেটা যদি তাহলে সাধারণ উজুতে থাকাটাই শূন্য তামল হ্যাঁ এইটা একটা সুন্দর আমরা শিক্ষা পেলাম এখানে দুই নম্বর হচ্ছে অজুর জন্য নিয়ত লাগবে কি কিনা তোমরা ইজা কুমতুম আই বেকাস দেহা নিয়ে তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও তাহলে তোমরা এই যে নামাজের জন্য দাঁড়াও করা লাগবে এখানে জন্য আমি করতে যাচ্ছি থাকা দরকার আছে কি না এটা নিয়ে ওলা আমাদের মধ্যে এখতলাভ হয়েছে এখানে উজু করতে হলে আমরা দেখলাম তর্জমার মধ্যে কয়টা জিনিস ধোয়া আর মশে করার কথা বলেছেন আল্লাহ তালা চারটা মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাছ করা আর পাও ধোয়া এই চারটা মশলা আছে সেগুলো কি সুন্নত মোস্টলি কিন্তু অনেক ইমামরা আরো কিছু ফরজ জোগাড় করেছে কেউ কেউ বলেছেন যে অজুর নিয়ত করাও ফরজ এখন নিয়ত বলতে কি যে আমি উজু করছি নামাজ পড়ার জন্যে বা আমল করার জন্যে বা পাক হওয়ার জন্য এইরকম একটা নিয়ত থাকা লাগবে তো এটা মুখে বলা লাগবে না অন্তরে থাকা লাগবে তারা বলছে এখন নিয়ত ছাড়া উজু হয় কেন কেউ যখন হাত ধোয় মুখ ধোয় এগুলো সবকিছু ধোয় তো এটা তার মনে মানে কি আছে কি করে সে উজু করে তো নিয়ত হয়ে গেল না এইরকম নিয়ত যদি হয়ে যায় তো ঠিক আছে ফাইন এখন আবার নিয়ত ছাড়া কোনো উজু আছে নাকি আচ্ছা নাই তাহলে একটা আপনাদের একজাম্পল করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা অনেক ইমাম এখানে শর্ত যোগ করেছেন নিয়ত লাগবে এটাও ফরজ তাদের কথা হলো যে কোনো এবাদতের মধ্যেই নিয়ত লাগবে কারণ একটা হাদিস হলো কি ইন্নামাল সবগুলা আমল নিয়ত অনুযায়ী হয় নিয়তের ভিত্তিতে আমল কবুল হবে নিয়ত না থাকলে কবুল হবে না তে এখন গোসলের এই জন্য আমি ফরজ গোসল আদায় করছি এই নিয়তটা থাকতে হবে এখন নিয়ত ছাড়া গোসল হয় নাকি কেউ প্রত্যেক দিন সকালে গোসল করে তার একটা নিয়ম আছে ফরজ গোসল আছে এটা খেয়াল নাই সেই গোসল করে চলে আসে তার যে গরম লাগলে গোসল করা ইত্যাদি বা কারো গরমে এত গরম করে গোসল করে ফেলি গোসল করে নাই। এখন কোন ইমামি দৃষ্টিতে ওটা গরমের গোসল করছে ফরজ গোসল নিয়ে তো হয়নি আবার ফরজ গোসল করা লাগবে অথবা এক ব্যক্তি শাক্ষো পাড়ি দিচ্ছে শাকো চিন তো এই যে ছোট কেউ কেউ বলেন আপনারা কেউ নাকি পুল ক্রস করে এরকম এখন দিয়ে খাল নদী পার হয়ে যাচ্ছে চট করে ডুবে পড়ে গেছে এখন ডুবে যখন আর গোসল করবো না তাহলে ফরজ গোসল আছে মনেও নাই হ্যাঁ গোসল করে উঠে গেছে বাড়ি থেকে মনে আরে পড়ে গেছিলাম একটু ডুবে ভালো করে তা আমার তো কোথায় ফরস গোসল আদায় হয়ে গেছে অন্যান্য ইমামদের দৃষ্টিতে তোমার ফরজ গোসল হয় কিন্তু ইমাম আবু ফর্মুলা অনুযায়ী এরকম ডুব দিলে পড়ে গেলে নাকে আর মুখে পানি দেওয়া হয় যায় না হয়ে যায় অটোমেটিক গোসল করে যখন নাকে মুখে পানিতে ঢুকেই কুলি চলে চলে আসে আসে করে কুলি না মুখে অটোমেটিক ঢুকে আর বস করে ফেলে দেন কুলি হয়ে গেছে আর নাকে দিয়ে এমনি গোসল করতে গেলে এমনিতেই ডুবাইতে গেলে কে নাকে দিয়ে পানি চলে আসে ঢুকে আসে বিশেষ করে পুকুরে নদীতে খালে বিলে তো এরকম যদি কেউ চলে আসে বাড়িতে ফরজ গোসল ছিল সেটা খেয়ালও নাই এরকম ডুবে ডাবি আসছে বাড়িতে আসে তো বলে ও আমার তো ডুবা মোটামুটি ভালোই হয়েছে গোসলের কাজ হয়ে গেছে হানা মাস হয়ে গেছে মোটামুটি আর লাগবে না নিয়ত না থাকলে আদে হয়ে গেছে কিন্তু বাকি আটকাই বলছে না ইরকম তুমি একদম তোমরা তখন নামাজ পড়তে চাও ও করতে যাও এই যে কথাগুলো আছে এখানে প্লানের কথা আছে নিয়তের কথা আছে এটা তারা শর্ত করে দিয়েছে ঠিক আছে আর টা শিক্ষা যে নিয়ত আছে কিনা তো হানাহিমাজি নিয়ে তো নয় জরুরি নয় ফরজ নয় কিন্তু করাটা ভালো এরপরে আসল নামাজের জন্য অজুর ফরজ হয় যদি নামাজ না আসে তাহলে অজু করাটা ওয়াক্ত ঢুকলেই ফরজ না নামাজের ওক্ত খুলে নামাজ পড়বেন তখন একমাত্র ফরজ হয় এরপরে মশালা আসে শর্ত। এবং গোসল করা ফরজ হয়ে গেলে সেই গোসল করা শর্ত যেমন কোন কোন নামাজ ফরজ নামাজের জন্য অজু লাগবে সুনত নফরের জন্য নামাজের জন্য কি লাগবে সেটার জন্য অজু লাগবে ফর্জে কেফা জন্য ফর্জে আইনের জন্য যেমন সলাচল জানাজা এটাও তো সলাৎ ইদা কুন্তুম ইদা সলাতে তাহলে নামাজের জন্য কি লাগবে জানাজা নামাজের জন্য সেটা যেন উজু লাগবে আমাদের দেশে পলিটিক্যাল গায়ে বানা জানাজা হয় তাদের পথে উজু লাগে না বাইতের মুখের আমার সামনে যখন আপনার কি হয় গায়ে বানা জানাজা পড়ে বা গায়ে বানা জানাজানা সামনাসামনি পরে তখন যত পলিটিশিয়ান আছে যত জীবনে উজুও করে না নামাজও পড়ে না মুসলমান বোধ নাস্তিক নাস্তিক সেও হিন্দু হইলে তখন গায়ে দাঁড়াই যায় তাদের লঙ্ঘন করা নামাজ না পড়া এক আর উজু না করে পড়া আরেক গুণাযোগ করলো এর ভিত্তিতে অনেকেই সেজ দা তেলাওয়াতের এবং শকর কোন সময় সলাতের সঙ্গে সাজি অনেকেই করেছেন কাল্পরীপে দিন আউ ওয়া রব্বাকুম এরকম করে যখন আসছে তখন এই সাজদা বলতে নামাজ বোঝানো হয়েছে বিদায় সাজদার হুকুম আর নামাজের হুকুম এক হবে এই জন্য কোন ইমাম শর্ত করেছেন যে বিনা ওদুতে দেওয়া যাবে না অবশ্য অনেক ইমামরা বলেছেন যে না এখানে যদিও কোন সময় বলতে নামাজ বোঝানো হয় কিন্তু নামাজ একটা আছে আর কোন আলাদা পরিভাষা আছে কাজে বিনা অদুত সেরজাতে তালাবাদ দেওয়া যায় বলে কোনো কোন ইমাম মতামত দিয়েছেন এখন হলো পরের মাসায় আমরা আসি এখন চেহারা ধোয়া চেহারা ধোয়ার মধ্যে কতটুকুন চেহারা বলতে কতদূর বুঝায় চেহারার সীমা রেখা কি পুরামুখ পুরামুখ বলতে চুলের গোড়া আর এদিকে থতনি যেটা আছে এইটার সামনের অংশটুকুন খাবার করা লাগবে পিছনের অংশটুকুন নয় আর এই কানের এই যে অংশটা এই কানের উঁচু অংশটা পুরোটাই হচ্ছে চেহারা বলতে এটা কি বোঝানো হয়েছে আর যদি কারো এখানে চুলের গোড়া বললাম আর যাদের এখানে মাথা চুল নাই টাক মাথা তারা কি করবে চুল থাকলে যদুর যেত ওইরকম একটা আইডিয়া পর্যন্ত পৌঁছান যে প্রচুর থাকলে কদ গোলাটা একটু ওই একটা আন্দাজ করে তারা সেখান পর্যন্ত ধবে এরপরে আসল আহ চেহারা ধোয়ার মধ্যে আর কিছু আছে কিনা বরঞ্চ দেখি দাড়ি আছে দাড়ি খেলাল করা সেটা কি শূন্য দাঁড়িয়ে করা শূন্যত আসে সেটা আমরা আসতেছি যদি এখন দাড়িটা পাতলা হয় তাহলে কিন্তু দাঁড়িয়ে খুব পাতলা দাঁড়িয়ে তাদের চামড়া পুরোটাই পানি পৌঁছাইতে হবে দাঁড়িয়ে ফাঁকে ফুঁকে দিয়ে খেলাল করে জরুরি আর যাদের দাঁড়ি বেশি ঘন তাহলে তারা উপরে দিয়ে মনে করি করলে হবে একটু খেলাল করা শূন্যত কিন্তু যাদের দাড়ি খুব পাতলা তাদের চামড়া ধোয়াটা এই অংশের মতোই ফরজ কথা বুঝতে পারছে আর কি আছে দানি গেল নাক আছে আর কি আছে মুখ আছে নাকে যেটা করি নাকে পানি দেওয়া এটাকে বলে শাক হ্যাঁ আর যে আমরা কুলি করি এই যে কুলি করাটা এ কুলি করাটাকে কি করা যায় এটার হুকুম কি হবে নাকে পানি তার হুকুম কি হবে হচ্ছে মাদা এগুলার হুকুম কি এগুলার হুকুম শুন না কেউ যদি কুলি না করে নাকে পানি না দেয় তাহলে তার উজু হবে কি না হয়ে যাবে বেলে উজু করবে কেনা বেটা ভুলে গেছে কি করা যায় হয়ে যাবে তা করে চলে গেলো এখন ট্রেন ধরা লাগবে প্লেন ছেড়ে দেবে টপ করে উজু করে নিচ্ছে এই সুনত বাদে খালি ফরজ করে ফেললো তাহলে এটা জায়জ আছে যদি সুনত মিস হয়ে যায় উজু হয়ে যাবে একটু সব কম হল কিন্তু যদি কোনো সময় ফরজ মিস হয়ে যায় ওজু হবে এটা তো পার্থক্য কিন্তু কোন কোন ইমাম নাকে পানি দেওয়াটাকে আবার ফরজ বা ওয়াজিব ধরে ফেলেছে তবে যদি রোদা থাকো তাহলে ক্লিন করো না বেশি করে কারণ বেশি ক্লিন করতে গেলে কি হবে পানি ভিতরে ঢুকে যাবে এখন এইখানে তারা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যেহেতু যেটা গুরুত্ব দিয়েছেন সেটা ফরজ ওয়া যে ভাবা লাগবে এই জন্য কেউ কেউ সেটাকে ফরজ বানিয়ে ফেলেছে তারপর রোজার মধ্যে তাহলে যখন রোজার সময় ছাড়ার কথা বলছে তাহলে এটা শুনবো হবে ফরজ না এক ইমামের যুক্তি দেখছেন তো ইমামরা কিভাবে বের করেন এক ইমাম বলেন যে বা ভালো করে করবা গুরুত্ব দিছেন তিনি কাজে এটা ফরজ হবে তিনি বলেন ভালো কথা কিন্তু রোদার মধ্যে হবে আপনারা ইমাম বলতে আমাদের আখেরই তো আমরা কথা বলছি না যারা উঁচু মানের ইমাম মুসরাহিদিন যারা এরকম ভালো লেখাপড়া করেন আজকালকার জামানায় থাকতে পারে কিছু অল্প কিছু তাদের যে বিভিন্ন কোরআন হাদিস থেকে মাসালা বের করতে কিভাবে ইতালাফ হয় দেখতে পেরেছেন এরপরে আমরা আসি হাত ধোয়ার কথাই এলেছে এসেছে তোমরা হাত কে ধো ফাগ সেলু উজু হাকুম তারপরে এসেছে ওয়াম সাহু বেরু ওকুম হাত কে ধো হাতকে কে ধোয়ার কথা বলেছে হাত কে কদ্দুর ধোয়ার কথা করামশের মধ্যে আর ব্যাখ্যা আছে ব্যাখ্যা নাই জন্য এখানে আবার কিছু কথাবার্তা আছে এখন একটু ইতালাফ হয়েছে ও না এখানে ব্যাখ্যা একটু আছে ও ইলাল মারা ফেক হাতকে ধো কদ্দুর এই ইলাল মারা ফে পর্যন্ত। বলতে কোনই সহ না কোনই যেখানে শুরু হয় ওই জায়গা পর্যন্ত কদূর হ্যাঁ এটা নিয়ে এখতালাপ হয়েছে কোন কোনো ইমাম বলেন যে কোনই সহ আর কোন কোনো ইমাম বলেছেন যে কোনই কোনইর আগ পর্যন্ত দুইটাই ঠিক আছে দুইটাই ঠিক আছে তবে যারা কোনই সহ বলেছেন ওদের অপিনিয়নটা সেফ নিরাপদ আপনি যদি কোনই পর্যন্ত ধুইয়ে ফেলেন তাহলে আপত্তি নেই কোন কোনো হাদিসে এসেছে হাত ধোয়ে এটা দ্বারা আরেকটা আমরা পরে কেউ হাত ধুয়ে গিয়ে যদি আর একটা ধোবে ওজুর অঙ্গগুলো গুলো কে আমতের দিন ততটুকুন জল জল করবে এবং অলংকার পরিয়ে দেওয়া হবে এই জন্য নবী করিম সালাম একটু ভালো করে বেশি করে ধোয়ার জন্য একটু বেশি ধুলে তো ধোয়াটা সেইফ যে মোটামুটি কিছু শুকনা থাকলো না তো সাহাবি আবু হরাই আল্লাহন কি করতেন রাজু করার সময় তিনি হাত ধুইতে গিয়ে একেবারে এর দূর পর্যন্ত ধুইতেন আবার পুরোটাই আমি আলোকিত করে ফেলি অলঙ্কার লাগাই ফেলি আবার কেউ কেউ ওনার সাথে পোষণ করেছেন যে আপনি তো বেশি করে ফেললেন আবার দেখতে হবে রসুল উল্লাহ সালাম কদ্দূর করেছেন তিনি তো বেশি দূরের বেশি আর রান নাই তো আবার আরেকটা গুরুত্বপূর্ণ যুক্তি যে ওনার আমলটাই আমাদের করা দরকার বেশি করা ঠিক না কিন্তু যুক্তি বলছেন যে যদি পারো একটু ভালো করে বেশি করে করো উনি তো নিষেধ করেন নাই উনি বেশি নাই আর বেশি করে লোকার করছেন ওরই সবাই করা দরুী মনে করবে সবার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে হাতার হাতা গোটানো ঝামেলা আছে না খাতা এর দূর গোটাইতে কত সহজ যদি এর দূর করতে গোটাইতে হয় মহামুসিবতের কথা হয়ে যাবে কাজে উনি এত বিপদ দিতে চান নাই তবে বেশি গোটাইতে পারলে বেশি করতে পারলে ভালো আবহাওয়ার তালা আহ রং বুঝেন নাই খারাপ বোঝেন না দেখছেন কিভাবে ইখতলাপ হয় ওকে তারপরে আসলো হাতের কথা নিয়ে অনেক এই কথাবার্তা আছে যে এইর মধ্যে আপনার তাই মের মধ্যে হাতের কথা আরেকটি আসবে হাতের সংখ্যা প্রদূর হাত কি এর দূর পর্যন্ত বোঝায় নাকি হাত এর দূর পর্যন্ত বোঝায় নাকি হাত এর দূর পর্যন্ত বুঝায় এটা নিয়ে অনেক কথা আছে হ্যাঁ এই জন্য যারা আলোচনায় বলছে তারা বলছে যে হাত মোশাই করতে হবে কদ্দুর পর্যন্ত পর্যন্ত জন্য জন্য যাবে কোনো এটা হলো দলিল আর কোন কোন ইমাম বলেছেন যে না হাত বলতে এদুর বোঝায় কোনো কোনো সময় যেন চোরের হাত কেটে দিতে যে হাদিসগুলো আছে চোরের হাত কদ্দুর কাটার কথা শরীয়তে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 সবসময় আধুনিক এরপরে আসলো মাথা মোসের কথা হাতে হাতে ধোয়া শেষ হলো মাথা মসের কথা মাথা করা তিন ভাগের এক ভাগ নাকি চার ভাগের এক ভাগ কোরআন শরীফে কি বলেছে ও সাহু বেরু সেকুম তোমাদের মাথা গুলোকে মসে করে ফেল এখানে মাথার কোনো পরিমাণ বলেছে না আল্লাহ পরিমান তো বলেন নাই পরিমাণ ঠিক করি কেমনি মাথা মুসা আবার আরেকটি হাদিস আছে যে রাসুল্লাহ সাল্লাম যখন মাথা মুসেছেন তিনি পুরো মাথা মুছে এইবার একবার একদিক থেকে নিয়ে গেছেন আবার ওই দিক থেকে এনেছেন এরকম করেছেন তালে এ পুরোটাই ফরস আবার কোন সময় দেখা যায় তিনি পুরোটা মশেন নাই যারা বলেছেন না পুরোটা মশা জরুরি নয় মাথা মশা একটু করলে মশা হয়ে যায় যতটুকু হাতে টাচ লাগবে ততটুকুনই হয়ে গেল এই জন্য তারা কোন কোনো কোনো হাদিস পাওয়া গেছে রসুল্লাহ সাল্লা কিছুটা করেছেন যখন তিনি পাগড়ি পরেছেন পাগড়ি নিশে একটু হাত ঢুকিয়ে দিয়েছেন আর বাকিটা উপরে দিয়ে আপনি একটু একটা টান দিয়েছেন এতে বোঝা গেল পুরো মাথা ধোয়া মোসে করা লাগবে না এটা তারা দল নিয়েছে কিন্তু আবার শহীদ বখারী হাদিস তিনি আমল করেছেন পুরো মাথাকে মসে করেছেন এটা নিয়ে যথেষ্ট ইতালাফ হয়েছে আহলে হাদিস যারা আছেন হাম্বালি মধাবের অনেকের দৃষ্টিতে এলো পুরো মাথা মসে করাই ফরাজ একটু করলে হবে না ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ বলেছেন তিন ভাগের এক ভাগ মসে করলে ফরজ আদায় হয়ে গেল বাকিটা শুনল পুরোটা করলে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আল্লাহ বলেছেন চার ভাগের এক করলেই হয়ে গেল বাকিদেরকেও পুরো করে গেল ঠিকঠাক করে দেব না আমি ভাগ করবো গানে দেখছেন এক ইমামের চুক্তি এত মশলা শিখলে তো সব মশলা ধরে তবে জানার মধ্যে ফায়দা আছে কথা বুঝলেন এই যে ইমামরা কিভাবে ডিসকাস করেন কিছু জানার মধ্যে ফাইদা আছে না অনেক সময় না ইমামরা কিভাবে চেষ্টা করেছেন বোঝার জন্য তাদের যুক্তিগুলো কি শরীয়তে অনেক মানে সুন্দর জিনিস আমাদের কাছে ফুটে উঠে এরপরে আসলো বাংলাতে কি বলে বাংলাতে মাসে শব্দ ব্যবহৃত হয় আমার আমার বাংলা কুলায় নাই তার প্রতি আবিষ্কার করতে আপনাদের কারো যদি থাকে মুছে নেওয়া ও মুসে নেওয়া আর মুসা করা তো একই তালে আরবি থেকে আসছে ভেরি গুড মুছে নেওয়া এখন মুসার কাজ কি শুধু হাত দিয়ে করা যায় না অন্য কিছু দিয়ে করা যায় কাপড় দিয়ে করা যায় না কাপড় দিয়ে করা করা যায় কিনা কেউ যদি কাপড় দিয়ে করে হবে কিনা তো অনেক ইমামরা বলেছেন যে কাপড় দিয়ে করলে হবে কোনো কাঠের টুকরা দিয়া ভিজা কাঠের তফতার মাথা কিছু দিয়ে যদি এমনি করে তাতেও হয়ে যাবে চামচ টামুচ কিছু ভিজে যদি আমরা করি করে তাও হয়ে যাবে ওকে মুসে হলেই হলো এটা কেউ কে আর কেউ হাতের শর্ত করেছেন হাত দিয়েই হওয়া লাগবে তারপরে আসলো কেউ যদি এখন বলে আমি মশে করার কথা আল্লাহ বলেছে মশে করবো না আমি কাজ করবো যেভাবে হাত ধুই মুখ ধুই পাও ধুই আমার মাথাকে বেশি করবে একটু আমি অসুবিধা কি মশা মোশার থেকে আরো বেশি মশার বাবা হয়ে যাবে না আল্লাহ পরি ব্যবহার আর মুখ হাত পায়ের জন্য ধোয়া কোরআন সুস্পষ্ট কথা এখানে তো ইত্তলাফের কোনো সুযোগ নাই এই জন্য কোন ইমাম এ ব্যাপারে ইতালাফ করেন নাই সব ইমাম বলছেন কোন লোক যদি ফাজলামি করে যে মাথা ধুয়ে ফেলব তার অজু হবে না হ্যাঁ তবে কেউ যদি গোসল করে ফেলে গোসল করেছে গোসল করতে গেলে কি মাথা মশা করবে না এখন গোসল করা একটা শূন্য আছে আমরা জানি ফরজ গোসলেরও শূন্য তরিকা আছে সুনদ গোসলের সেইম শূন্য তরিকা আছে ফরজ গোসলের শুধু এতটুকু না যে নিজের নাপাক জায়গাটাকে আগে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপরে শূন্য তরিকা কি করবে। তারপরে এবার পুরো শরীরকে ধোবে যখন উজু করতে যায় তখন নাকে পানি দেওয়া আর মুখে কুলি করার কাজ হয় কিনা তাই ফরজ গোসলের ফরজ দুইটা আইটেম ওজুর শূন্যতের মধ্যে ঢুকে গেছে দেখছেন অজুর জন্য শুননত কিন্তু গোসলের ফরজ আদায় হয়ে গেল তে এরকম করে করাটা পারফেক্ট গোসলের তরিকা কেউ যদি পারফেক্ট তরিকা ফলো না করে ডুব খালে বিলে নদীতে গোসল পবিত্রতা অর্জন হয়ে গেছে কিনা হয়নি হয়ে গেছে কারণ এটা আবার সব ইমামরা একমত যে বড় তাহারাত যে করে ছোট তাহারাত অটোমেটিক্যালি আদায় হয়ে যায় বড় ধোঁয়ার কাজ করে ছোট ধোয়াটা অটোমেটিক্যালি আদায় হয়ে যায় কারণ ওজু করে যেগুলো ধুতো সেগুলো ধোয়া হয়ে গেছে কিনা হয়ে গেছে তো সেই ধোয়ার মধ্যে তো মশাটা ধোয়ার এই ক্ষেত্রে আলাদা হুকু কারণ এটা একটা প্রিন্সিপাল ছোট ধোয়ার বড় ধোয়ার কারণে ছোট ধোয়ার হক আদায় হয়ে গেছে এরকম গোসল ছাড়া অন্য সময় উজুর মধ্যে শুধু যদি মাথা ধুয়ে ফেলে মশে না করে তাহলে অজু হবে না ফরজ মিস করেছে তার গোসল করতে মাথাটাকে মুসে করার দরকার ছিল হ্যাঁ হুকুম মানা ফরজ আল আম বলেছেন মুখ ধো হাত ধো পা ধো মাথা বসে করো এই কথাটা তাকে লিটারেলি ফলো করতে হবে তারপরে সে ধোক সেটা আত্মহীন এটা একটা মাসালা এখানে আমরা শিখতে হবে শিখতে পারি এরপরে আসে যে আল আমরু বেকশলাইন ইলার কা এখন পাদ ধুতে হবে পা কুদ্দুর পর্যন্ত ধুতে হবে আল্লাহ বলে দিয়েছিলেন পর্যন্ত তা কম হয়ে গেলে এর কমিও অন্য সময় পা ধরা হয় টাকুন গিরার নিচে যদি কারো পাও কাটা যায় কেটে ফেলে আলগা করে ফেলে তো লোকেরা বলবে তার কি কাটা গেছে পাও কাটা গেছে কিন্তু অতটুকুন পদ্ধতি ধরলে কি হবে টাকুন গিরা সহ পুরোটাই ধরা লাগবে এটাকে এটাই হলো সহিপিনিয়ন এরপরে আসলো আবার এখানে এক্সেপশন আছে যদি কোন সময় হোফাইন অথবা জাইন চামড়ার মুজা বা কোনো কোনো রে সুতার মুজা থাকে তখন পা না ধোয়ার ব্যাপারে আরেকটি হাজিসে ব্যাখ্যা করা হয়েছে সেটার মশালা আলাদাভাবে পাওয়া যায় এখন আসলো যে পায়ের ব্যাপারে আরেকটু কথা আছে এটা আমরা পরে আসছি আহ এই যে পায়ের মধ্যে আছে ও আরজুলা কুম ইলার কাবাইল এখানে যারা আরবি গ্রামার জানেন তাদের জন্য খুব জরুরি একটা শিক্ষা আছে সেটা কি যারা আরবি গ্রামার জানেন আল্লাহ বলেছেন যে তোমরা মানসু ও আই হাত ধো ধোয়ার ব্যাপারে কোনো কুম আর তোমাদের মাথাকে মসে করে ফেলাল এখন পাওকে টাকনু গিরা পর্যন্ত কি মশে করবে না ধোবে ধোয়া ধোয়া কেমনে পাওয়া গেল ওর আন অনেক সময় যখন ক্লিয়ার হয় না অর্থ সংক্ষিপ্ত আকারে ইশার মাধ্যমে চলে যান আল্লাহ তখন তার ব্যাখ্যা কোথায় পাওয়া যাবে কিভাবে অজু করেছেন সময় তিনি পাও ধুয়েছেন পাওয়ার উপরে মুসে করেন নাই হ্যাঁ তবে যখন মোজা ছিল অথবা চামড়ার মোজা ছিল তখন বসে করেছেন সেটা আলাদা হুকুম কিন্তু খালি পা তিনি মুসে করেছেন কোন সময় পাওয়া যায়নি আর একটা অর্থ হলো আর জুল আকুম বলার কারণে এটা প্রমাণিত মাহুফ আলা একটা পার্থক্য হয়েছে এটা হলো আহ জমাতে আন্ডারস্ট্যান্ডিং সব ইমামরা একমত যে পাকে খালি পা কে মুসে করা যাবে না খালি কি করতে হবে ধুতে হবে শুধু সে আর অর্থ নিয়েছে যে খালি ধোয়া যাবে এই আয়া তাদের দলিল সরি মুসে করা যাবে ধোয়া লাগবে না খালি পা মুসে করতে হবে তাদের দলিল তাদের দলিলটা রং তাদের এই অর্থ যে তারা নিয়েছে এই অর্থটা কোনো হাদিসে মিলে না কারণ কোরআনের তাফসিল করার জন্য হাদিসকে যদি না নেওয়া হয় তাহলে পার্থক্য তারা কি করে খালি পাখি মসে করে যেভাবে মাথা মুসে করে এরপরে আমরা পরবর্তী মশলা যাই বা যে এখন অজুর মধ্যে যে আল্লাহ তালা বলছেন আগে কোনটা ধুতে বলেছেন চারটার মধ্যে আগে কোনটা ধুতে বলেছেন মুখ তারপরে হ্যাঁ তারপর কি মশাই করতে বলেছেন মাথা চার নম্বরে পা এটা একটা সিরিয়াল সিকুয়েন্স অর্ডার আছে কিনা অর্ডারটা মানা ফরজ কিনা নাকি অর্ডারটা যদি মানা ভালো তবে ব্রেক করলে অজু হয়ে যাবে এই ব্যাপারে মতামত কি হতে পারে কোন কোন ইমাম বলেছেন যে এই অর্ডারটা তার তীপ করাটা এগুলো সবগুলো ফরজ কেউ না আগে হাত ধুয়ে ফেললো অনেক ইমাম বলেছেন এটা ফরজ ফরজ তরক হয়ে গেছে হয় নাই আগে অর্ডার অনুযায়ী আবার রুজো করতে হবে কিন্তু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আল্লাহ বলেছেন যে অর্ডারটা উত্তম তরিকা তবে মিস করে ফেললে হয়ে যাবে উনি বলেছেন যে অর্ডারটা শূন্য কিন্তু কেউ যদি মনে করেন এই মাসালাটা নিলে একটা সুবিধা কি জানেন সুবিধা হলো এ আপনি উজু করেছেন দেখে এক হাত ধর নাই এক হাত ধুয়া আর এক হাত না ধুই চলে গেছেন উজু করে এরকম মাঝে মধ্যে কি হতে পারে হয় কারো কারো যাদের কোনোদিন হয় নাই আলহামদুলিল্লাহ আপনাদের মেমোরি সাংঘাতিক সার্ভ আছে কিন্তু মাঝে মধ্যে হয় আমার দু একদিন এরকম হয়ে গেছে হঠাৎ করে আসেন কারণ ওইটা ধুলে হয়ে যাবে আর যদি অন্য ইমামদের ফর্মুলা নেন ফলো করেন তাহলে কি হবে ওইটা ধুলে হবে না পুরো উজু আবার করতে হবে বুঝতে পেরেছেন পার্থকে কি হয়ে গেল ওকে এটা একটা আসলে তার তী পৌডারটা আসলে ফরজ কি না কি এটা শূন্য উত্তম তরীক শুধু এরপরে আসলো যে এখন কুলি করা না করা এগুলা কি ফরজ না শূন্য পার হয়ে গেছি যদিও কেউ বলেছেন যে মুখ ধোয়া বলতে এগুলা সবগুলো ধোয়া আলাদা করে ফরজ হইতে পারে আর কেউ বলেছে যে না এগুলো মুখ বলতে মেইনটা হয়ে গেলে ফরজ আদায় হয়ে গেলে এগুলা শূন্যত থাকবে তারপরে আসলো যে এখন ডানটা আর বামটা ডান হাত আগে ধোয়ার কথা বাম হাত পরে ধোয়ার কথা কেউ যদি সেটা কি ফরজ কিনা কিনা ওইটা বলা হচ্ছে আগে বাম হাত ধুয়ে ফেলে এখন আগে পরে ডান পা ধুয়ে ফেলে অজু হয়ে যাবে শুধু সুনত মিস ইচ্ছা করে করা ঠিক না অনিচ্ছাকৃত হয়ে গেলে ইনশাল্লাহ গুণা হবে না এখন কেউ কেউ বলেছেন এরপরে আমরা যাই নামাজ পড়তে গেলে উজু করতে বলেছে বলেছেন আল্লাহ যখন নামাজের জন্য দাঁড়াও উজু করো তাহলে কি উজু থাকলেও প্রত্যেক নামাজের জন্য উজু করা না। যদি অজু থাকে তাহলে আর আপনি মাগরি পড়েছি আমরা যে উজু দিয়ে এখন ইশাল একটু পরে এসা পড়ো এখন কি আমাদের আর উজু করা লাগবে যদি উজু থাকে না উজু ঠিকই আছে তবে যদি কেউ বলেন কেউ মনে করেন এটা একটু আবার পানি খামাকা খরচ করলেন কিনা ওয়াস্টিন হলো না। আমি মনে করেন যদি আপনি কোন এবাদত করে থাকেন উজু করে মাগরি পড়েছেন এক নামাজ পড়েছেন তাহলে আরেক নামাজের পরে উজু করার মধ্যে একটা সব হবে ওই যে প্রত্যেকবার উজু করলে কি হবে একটু আগে হাজির শুনলাম না গুনা ঝরে যাবে ওই দোয়াটা আবার পড়লে ডানাতে আর দরজা খুলে যাবে তাই না তা আমি দিয়ে এরকম করি মা গরিব পড়েছি এখন আমার সময় আছে আমি আবার এসার রুজু করে আসি তাহলে আমি একটা সব পেয়ে যাবো কিন্তু আমি মাগরীবের আধা ঘন্টা আগে রাজু করছি আমি আর কোন নামাজ পড়িনি এখন আমি বলি যে মাগরীবের আজান হবে আমি আবার উজু করে ফেলি এইটা ওলামাইকরাম নিষেধ করেছে। এটা ওয়াস্টিং এর মতো কাজ এটা না করা কিন্তু যদি উজু করে কোন ইবাদত করে ফেলে থাকে তাহলে সেটা কাজে লাগবে তাহলে তার জন্য আবার উজু করা জাস্টিফাইড হয়ে গেল তিনি আবার উজু করে সব পেয়ে যাবেন কিন্তু যদি অজুর উপরে খামাকা উঁজু করে আবার এটা কি হবে অপব্যয়ের মতো কাজ হয়ে যাবে এটা করা ঠিক না